অথবা তিন হাজার মাইলের সমান দূরত্ব এক হাজার ফারসাক পর্যন্ত তিনি হিসেব রেখেছিলেন তারপর তিনি তা গণনা করা বন্ধ করে দিয়েছিলেন জন্য তিনি আরও কত পথ ভ্রমণ করেছেন তার হিসেব নেই ইমাম আল বুহারি রাহেমাহুল্লা যখন ঘুমাতে যেতেন আর যখন তার কোনো বই বা হাদিস সংকলনের জন্য কোনো কিছু মাথায় আসত তৎক্ষণা তিনি বিছানা থেকে উঠে সেটি লিখে রাখতেন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 আপনি যদি আইল অর্জন করতে চান তাহলে আপনার ঘুম বিশ্রাম আর সোশ্যাল মিডিয়াতে কাটানো সময় থেকে কিছুটা সময় বের করে নিয়ে সেটাকে অলম অর্জনের পেছনে অবশ্যই ব্যয় করতে হবে এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হল উসুল্লা সালাসা বইটির লেখক এ দ্বারা কি বুঝিয়েছেন সেটা অনুধাবন করা তিনি যখন বলছেন এ তিনি চাচ্ছেন যেন আপনি অলম অর্জন করেন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 তার বয়স ত্রিশ পার হবার পর আজকাল লোকে লাভ দিয়ে লেকচার দিতে দিতে দাঁড়িয়ে যায় অথচ ইমাম আন্না তার বয়স ত্রিশ হবার আগে লেখাই শুরু করেননি আর তিনি মারা গেছেন 4৪ বছর বয়সে এই অল্প সময়ে তিনি শারহ মুসলিম রিয়াদুসলে আল আজগর আল মজম মিনহাজ ফিলফেখ আত্মি বিয়ান ফি আদাব হামালাত যেটি কুরআন বহনকারীদের আদব সম্পর্কে একটি অসাধারণ বই তারপর আল ইদহ বুস্তান আরিফিন মিনহাজাত আত রওদ আত ইবিন তহজিব আল আসমাউল লুয় এবং আত্মা করিম নামে সালার হাদিস শাস্ত্র সম্পর্কে কিতাবের সার সংক্ষেপ লিখেছেন তিনি ৪০টি হাদিসের সংকলন করেছেন যা ইমাম নাওবির চল্লিশ হাদিস নামে প্রসিদ্ধ এমন কোন তলিবুল আইন পাওয়া যাবে না যার কাছে ইমাম আন্না ৪০ হাদিস বইটি নেই এমন কোনো তলিবুল আইন পাওয়া যাবে না যে পড়তে গিয়ে দিনে অন্তত দশ বার ইমাম আন্না রাহমাহুল্লাহ উচ্চারণ করছে না তিনি উসুল আল ফিকের উপরে জওয়উদা নামে একটি বই লিখেছিলেন তিনি শাহী আল বুহার ইশরা বা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি তার আগেই তার মৃত্যু হয়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 অথচ এ ব্যক্তির কারণে খলিফা তার ছেলেদের বলতে বাধ্য হলেন তারা যেন কখনও ইলমের অন্বেষণ ছেড়ে না দেয় রিজিক সবসময় নিশ্চিত কিন্তু আইল নিশ্চিত না তাই এমন হতে পারে একজন খলিফার অনেক রিজিক আছে কিন্তু আইল নেই আমরা আলমের অন্বেষণ করি আর আল্লাহ সুবহায়না সব সময় আমাদের তার রিজিকের ব্যবস্থা করে দেন খলিফা হারুন আর রশিদের ছিল দুই ছেলে আল আমিন আর আলমা মুন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 তাই আমাদের এলমের এবং এলমের অর্জনের মহান মিশনের গুরুত্ব বোঝা দরকার ইমাম আশাফেয়ের কাছে তার এলিম অর্জনের পদ্ধতি সম্পর্কে কিভাবে তিনি তার এলিম অর্জন করেছেন তা জানতে চাওয়া হল তিনি বললেন রাহেমাহল আমি এলমের পেছনে ছুটেছি যেভাবে একজন মা তার হারানো ছেলেকে খুঁজে একজন মার সন্তান যখন হারিয়ে যায় তখন তার কি অবস্থা হয় মা পাগলের মতো উদ্ভ্রান্তের মতো তার হারানো ছেলেকে খুঁজে ফেরে ইমাম শাহী বলেছিলেন তিনি এই মায়ের মতোই রিলমের পেছনে ছুটে বেড়িয়েছেন ইবনুল জাউজি রাহমাহুল্লাহ বলেছেন অনেক বছর আমি হারিসা খাবার ইচ্ছা চেপে রেখেছিলাম হারিসা হলো এক ধরনের মিষ্টি যা আরবে খুব বিখ্যাত এবং আজও প্রচলিত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 امرا اصول سلاسر پروتھوم باککر پروتھوم شبدو اے علام شمپور کے جانلام الحمدللہ تعالی انشاءاللہ پور بورتی پور بے امرا علچنہ کربو اے باککر پور شبدو تی اور تھت رحمک اللہ شمپور کے بارک اللہ لنا و لکم اللہم صلی علی سیدنا محمد و علی آلہ و صحبہ و سلیم السلام علیکم و رحمت اللہ وبرکاتہ. यंगला अडियो सीजटर बाकी परिजिट कर मुबाशिर मीडिया फेसबुक पेज डब्लिव डब्लिव डब्लिव www.facebook.com फेसबुक डट